আনাজ ইবনু মালিক রাজিয়াল্লাহ ত হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আমাকে লোকের বিরুদ্ধে জিহাদ করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত তারা লাহা ইল্লাহ স্বীকার করবে যখন তারা তা স্বীকার করে নেয় আমাদের মতো সালাত আদায় করে আমাদের কিবলামুখী হয় এবং আমাদের জবহ করা প্রাণী খায় তখন তাদের যান মালসমূহ আমাদের জন্য হারাম হয়ে যায় অবশ্য রক্তের বা সম্পদের দাবির কথা ভিন্ন আর তাদের হিসাব আল্লাহর নিকট